দ্বাদশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ব্রাহ্ম সমাজ কেশব ও নির্লিপ্ত সংসার সংসার ত্যাগ সদরওয়ালা মহাশয় সংসারকে ত্যাগ করতে হবে শ্রীরামকৃষ্ণ না তোমাদের ত্যাগ কেন করতে হবে সংসারে থেকেই হতে পারে তবে আগে দিন কতক নির্জনে থাকতে হয় নির্জনে থেকে ঈশ্বরের সাধনা করতে হয় বাড়ির কাছে এমন একটি আড্ডা করতে হয় যেখান থেকে বাড়িতে এসে অমনি একবার ভাত খেয়ে যেতে পারো কেশব সেন প্রতাপ এরা সব বলেছিল মহাশয় আমাদের জনক রাজার মতো আমি বললুম জনকরাজা অমনি মুখে বললেই হওয়া যায় না জনক রাজা হেঁট মুন্ড হয়ে আগে নির্জনে কত তপস্যা করেছিল তোমরা কিছু করো তবে তো জনকরাজা হবে অমুক খুব তরতর করে ইংরেজি লিখতে পারে তা কি একেবারে লিখতে পেরেছিল সে গরিবের ছেলে আগে একজনের বাড়িতে থেকে তাদের রেধে দিত আর দুটি দুটি খেত অনেক কষ্টে লেখাপড়া শিখেছিল তাই এখন তরতর করে লিখতে পারে কেশব সেনকে আরও বলেছিলুম নির্জনে না গেলে শক্ত কেমন করে রোগটি হচ্ছে বিকার আবার যে ঘরে বিকারি রোগী সেই ঘরেই আচার তেঁতুল আর জলের জ্বালা তার রোগ সারবে কেমন করে আচার তেঁতুল এই দেখো বলতে বলতে আমার মুখে জল এসেছে সকলের হাস্য সম্মুখে থাকলে কি হয় সকলেই তো জানো মেয়ে মানুষ পুরুষের পক্ষে এই আচার তেঁতুল ভোগ বাসনা জলের জ্বালা বিষয় তৃষ্ণা শেষ নাই আর এই বিষয় রোগীর ঘরে এতে কি বিকার রোগ সারে দিন কতক ঠাঁই হয়ে থাকতে হয় যেখানে আচার তেঁতুল নাই জলের জ্বালা নাই তারপর নিরোগ হয়ে আবার সেই ঘরে এলে আর ভয় নাই তাকে লাভ করে সংসারে এসে থাকলে আর কামিনী কাঞ্চনে কিছু করতে পারে না তখন জনকের মতো নির্লিপ্ত হতে পারবে কিন্তু প্রথম অবস্থায় সাবধান হওয়া চাই খুব নির্জনে থেকে সাধুন করা চাই অশ্বত্থ গাছ যখন চারা থাকে তখন চারিদিকে বেড়া দেয় পাচে ছাগলে গরুতে নষ্ট করে কিন্তু গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার থাকে না হাতি বেধে দিলেও গাছের কিছু করতে পারে না যদি নির্জনের সাধন করে ঈশ্বরের পাদপদ্যে ভক্তি করে বল বাড়ি গিয়ে সংসার করো তাহলে কামিনী তোমার কিছু করতে পারবে না নির্জনে দই পেতে তুলতে হয় জ্ঞান ভক্তিরূপ মাখন যদি একবার মনরূপ দুধ থেকে তোলা হয় তাহলে রূপ জলের উপর রাখলে নির্লিপ্ত হয়ে ভাসবে কিন্তু মনকে কাঁচা অবস্থায় দুধের অবস্থায় যদি সংসাররূপ জলের উপর রাখো তাহলে দুধে জলে মিশে যাবে তখন আর মন নির্লিপ্ত হয়ে ভাসতে পারবে না ঈশ্বর লাভের জন্য সংসারে থেকে এক হাতে ঈশ্বরের পাদপদ্য ধরে থাকবে আর এক হাতে কাজ করবে যখন কাজ থেকে অবসর হবে তখন দুই হাতে ঈশ্বরের পাদপদ্য ধরে থাকবে তখন নির্জনে বাস করবে কেবল তাঁর চিন্তা আর সেবা করবে সদরওয়ালা আনন্দিত হইয়া বলিল মহাশয় এ অতি সুন্দর কথা নির্জনে সাধন চাইবই কি কিন্তু ওইটি আমরা ভুলে যাই মনে করি একেবারে জনক রাজা হয়ে পড়েছি শ্রীরামকৃষ্ণ ও সকলের হাস্য সংসার ত্যাগের যে প্রয়োজন নাই বাড়িতে থেকেও ঈশ্বরকে পাওয়া যায় কথা শুনেও আমার শান্তি ও আনন্দ হল শ্রীরামকৃষ্ণ ত্যাগ তোমাদের কেন করতে হবে যে যুদ্ধ করতেই হবে কেল্লা থেকেই যুদ্ধ ভালো ইন্দ্রিয় সঙ্গে যুদ্ধ খিদে তৃষ্ণায় এসবের সঙ্গে যুদ্ধ করতে হবে এ যুদ্ধ সংসার থেকেই ভালো আবার কলিতে অন্নগত প্রাণ হয়তো খেতেই পেলে না তখন ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে একজন তার মাগকে বলেছিল আমি সংসার ত্যাগ করে চললুম মাটি একটু জ্ঞানী ছিল সে বললে কেন তুমি ঘুরে ঘুরে বেড়াবে যদি পেটের ভাতের জন্য দশ ঘরে যেতে না হয় তবে যাও তা যদি হয় তাহলে এই এক ঘরই ভালো তোমরা ত্যাগ কেন করবে বাড়িতে বরং সুবিধা আহারের জন্য ভাবতে হবে না সহবাস স্ব সঙ্গে তাতে দোষ নাই শরীরের যখন যেটি দরকার কাছেই পাবে রোগ হলে সেবা করবার লোক কাছে পাবে জন ব্যাস জ্ঞান লাভ করে সংসারে ছিলেন এরা দুখানা তরবার ঘুরাতেন একখানা জ্ঞানের একখানা কর্মের সদরওয়ালা মহাশয় জ্ঞান হয়েছে তা কেমন করে জানব শ্রীরামকৃষ্ণ জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না তিনি আর তিনিই বোধ হয় না তখন ইনি হৃদয় মধ্যে তাকে দেখা যায় তিনি সকলের ভিতর আছেন যে খুঁজে সেই পায় সদরওয়ালা মহাশয় আমি পাপি কেমন করে বলি যে তিনি আমার ভিতর আছেন শ্রীরামকৃষ্ণ ওই তোমাদের পাপ আর পাপ এসব বুঝি খ্রিস্টানি মত আমায় একজন একখানি বই বাইবেল দিলে একটু পড়া শুনলাম তা তাতে কেবল ওই এক কথা পাপ আর পাপ আমি তার নাম করেছি ঈশ্বর কি রাম কি হরি বলেছি আমার আবার পাপ এমন বিশ্বাস থাকা যায়। নাম মাহাত্মে বিশ্বাস থাকা যায়। সদরওয়ালা মহাশয় কেমন করে ওই বিশ্বাস হয় শ্রীরামকৃষ্ণ তাতে অনুরাগ করো। তোমাদেরই গানে আছে প্রভু অনুরাগ করে যোগ্য জাগ তোমারে কি যায় জানা যাতে এরূপ অনুরাগ এরূপ ঈশ্বরে ভালোবাসা হয় তার জন্য তার কাছে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করো। আর কাঁদ মাগের ব্যায়াম হলে কি টাকা লোকসান হলে কি কর্মের জন্য লোকে একঘটি কাঁদে ঈশ্বরের জন্য কে কাঁদে বলো দেখি